মানবতার সমাধান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 যে প্রান্তে বসে পৃথটিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মবারকবাদ আমরা জাকাত প্রসঙ্গে পরস্পর আলোচনা করছিলাম যে বিষয়ের উপরে জাকাত ফরজ হয় যাতে আমরা জাকাত আদায় করে দিতে পারি যথাযথভাবে জাকাত ফরজ হয় যে বিষয়গুলো আমরা এক এক করে বলেছিলাম বিগতভাবে আজকে আর কয়েকটি বিষয়ে। আমরা নিজেরা জানার চেষ্টা করব বিদি এর মধ্যে যেমন দেখুন বর্তমান পৃথিবীতে হিরক এবং ডায়মন্ড অনেক অতি মূল্যবান ধাতব পদার্থ রয়েছে হা এগুলার ব্যাপারে শেরিয়ার একটি সহজ সাবলীল বিধান রয়েছে আর তা হল যেহেতু স্বর্ণ এবং রৌপ্য ওই পৃথিবীর সিম্বল অফ ওয়েলথ স্বর্ণ এবং রৌপ্যকেই জাকাত আদান প্রদানের জন্যে মানদণ্ড করে দেয়া হয়েছে তবে হিরক ডায়মন্ড এগুলো খুবই দামি কিন্তু সবাই তা পায় না সবাই পেতে পারে হা যদি কেউ পায়ও হির আর ডায়মন্ড মনিমুক্তা পান্না তা যদি নিজের ব্যবহারের জন্য ব্যবহার করে ব্যবহারের জন্যে আনে তার উপর জাকাত নাই সর্বসম্মতাক্রমে কিন্তু যদি উদ্দেশ্যটা হয় এই যে কোটি টাকার হিরক কিনে রাখলাম কোটি টাকা মূল্যের মণিমুক্তা চাণিক্য চার কিনে রাখলাম হিরে আর পান্না কিনে রাখলাম উদ্দেশ্য হল বাণিজ্য ব্যবসা টাকা আটকে রাখা সময় মতো বিক্রি করে আরো লাভ হওয়া যদি ব্যবসায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে হিরক মুক্তা পান্না কিনে রাখা হয় তাহলে ব্যবসায়িক পণ্য হিসাবে তার উপরে জাকাত অবশ্যই দিতে হবে মাপ নাই বন্ধু কিন্তু কেবলমাত্র ব্যবহারের জন্য হলে তার উপর জাকাত নাই আলহামদুলিল্লাহ এবার আসেন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার সামনে তুলে ধরতে চাই ইসলাম এমন একটি সুন্দর ব্যবস্থা যাতে নারী আর পুরুষের অর্থনৈতিক জীবনকে আলাদা আলাদা ভাবে ইসলাম অনুমোদন করেছে আর্থিক জীবনটা স্পষ্ট সুস্পষ্ট এবং আর্থিক অধিকার যেমন তার প্রতিষ্ঠার পৃথিবীতে ঠিক এমনি একজন নারী তার জীবনে আলাদা আর্থিক অধিকার এবং জীবন প্রতিষ্ঠা করেছে ইসলাম আর হা নারী তার চারটি পরিচয়ে ধন্য হয় কখনো মা কখনো মেয়ে কখনো বোন কখনো বা স্ত্রী এই চারটি পরিচয়ের যে কোনো একটি অবস্থানেও নারী আলাদাভাবে স্বাতন্ত্রিক সম্পদের মালিক হতে পারে নারী সম্পদের মালিক হতে পারে তার পিতামাতা ভাই অথবা স্বামীর উপহার দেয়া সম্পদ থেকে অথবা উত্তরাধিকার প্রাপ্ত সম্পদ থেকে অথবা তার মোহর আনা থেকে নারী যেভাবেই তার সম্পদের মালিক হোক না কেন একজন মা একজন মেয়ে একজন বোন একজন স্ত্রী যেভাবেই সম্পদের মালিক হন না কেন তার সম্পদ যদি নেশাবের পরিমাণ হয় এবং ইজরিশনের একটি বছর তার উপর অতিক্রান্ত হয় তাহলে অবশ্যই তার উপর জাকাত দিতে হবে জাকাত ফরজ মজার ব্যাপার হলো ইসলাম বিবাহিত জীবনে একজন নারী তার স্ত্রী পরিচয়ে স্বামীর কাছ থেকে সকল খরচ পাবে নিজে কোটি টাকার মালিক হলেও নিজের টাকা থেকে একটি টাকা খরচ করতে আলমিন এবং তার রসুল আদেশ করেন নাই সুতরাং নারীর স্বাতন্ত্রিক আর্থিক জীবন স্বীকৃত আর এই ক্ষেত্রে নারী তার স্বাতন্ত্রিক আর্থিক জীবনে যত টাকা মালিক তিনি হয়েছেন উদ্বৃত্ত সম্পত্তি হিসেবে। হ্যাঁ তিনি নিজের জন্য নিজে যদি করার ইচ্ছা করেন করতে পারেন কিন্তু তার কাছে উদ্বৃত্ত হিসেবে। বারোটি চন্দ্রমাস তথা একটি হিজড়ি স্বর্ণ অতিক্রান্ত হওয়ার পরে যা থাকবে তা যদি সাড়ে সাত বড়ি স্বর্ণের সমপরিমাণ বর্তমান বাজার মূল্যের মতো হয় তাহলে তার ৪০ ভাগের এক ভাগ একশো টাকায় আড়াই টাকা জাকাত দিতে হবে আর হা বিশেষ করে যদি মোহর হয় মোহরের টাকা যদি জাকাত এর নেশা পরিমাণ হয় তার উপরও জাকাত অবশ্যই দিতে হয় প্রসঙ্গত বলতে চাই ইসলাম চারটি फाउंडेशन भित्तरबुल स्त्री के मोहर दिए नगद परशोध करा सौभाग्यवान आलहमदुल्ला जा रहा देर वस्ते बनयर अनुरोध करब स्त्री के मोहर टा फरज हिसाब सेशोध कर আর যে সকল মা বোন অনেকেই হয়তো সামাজিক কারণে বা বিভিন্ন প্রথাগত বাস্তবতায় বলবেন পুরাটাই মাপ করে দিলাম কিন্তু কোরআন এবং সন্না একজন নারী তার মোহরের এক শত বাঘ হান্ড্রেড ক্ষমা করে দেবে এই কথাটা করেনি পরমায় তিনি কিছু অংশ ফিরিয়ে দিতে পারে যদি কিছু অংশ ফিরিয়ে দেয় ফকুলা তাইলে তা তৃপ্তির সাথে খেতে স্ত্রী পুরাটাই মাপ করে দেবে না পুরাটাই ফিরিয়ে দেবে না কিছু অন্তত রাখবে নারীর কোরআন এবং সুন্না প্রদত্ত ইসলাম প্রদত্ত স্বাতন্ত্রিক আর্থিক জীবনকে পৃথিবীর আর কেউ মোকাবেলা করার অধিকার রাখে রাখেনি আর কেউ এর বিপরীতে উত্তম কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং বন্ধু আপনি স্বামী হলে আল্লাহর ওয়াস্তে মোহরটা আদায় করুন স্ত্রী হলে স্বামীর কাছ থেকে গ্রহণ করুন তাকে পরিশোধ করতে উদ্বুদ্ধ করুন আর হ্যাঁ যারা যুবক বিয়ে করেনি রসুল তো বলেছেন ও যুবকেরা তোমাদের মধ্যে যে নগদ মোহর অথবা স্ত্রীকে লালন পালন আর মোহর দেওয়ার অধিকার রাখো ক্ষমতা রাখো তারাই বিয়ে করবা আর হয় রোজা রাখো রোজা রাখলে চোখটা অবনমিত থাকবে লজ্জাস্থান হেফাজত করার তৌফিকভাবে সুতরাং আমরা এই প্রাসঙ্গিক কথাগুলো বললাম রব্বুল আলমিন আমাদের হেফাজত করুন আমিন বন্ধুগণ তারপর হতে পারে অনেকের ফ্লাট আছে আধুনিক নগর জীবনে আবাসিক ফ্লাট নিজে থাকার জন্যে যদি কেউ কিনে তার উপর কোনো জাকাত নাই ঠিক এমনি ফ্লট জমি তাও যদি নিজে থাকার জন্য কিনে নিজে থাকবে নিজে বাড়ি করবে তার উপর জাকাত নাই কিন্তু যদি একাধিক জায়গায় একাধিক জমি অথবা একাধিক ফ্লট ব্যক্তি ক্রয় করলেন উদ্দেশ্য নিজে থাকবেন একটাতেই অথবা দুইটা বা তিনটাতে সময়ের পরিবর্তনে হাওয়ার পরিবর্তনে মৌসুমের পরিবর্তনে কারণ ইসলাম কিন্তু একজন মানুষের একাধিক স্থায়ী ঠিকানাকে স্বীকৃতি দেয় বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময়ে সে থাকবে থাকতে পারে যাকে ওটা নিজের জন্যে বিভিন্ন মৌসুম অথবা সময় বা ঋতুর পরিবর্তনে পরিবর্তন করবে বলে কেবল নিজে থাকার জন্য করেছে তার উপর কোনো জাকাত নাই কিন্তু যদি অন্য আরও দুইটি প্রসঙ্গ হতে পারে একটি হলো। ব্যক্তি এই আবাসিক ফ্লট অথবা ফ্ল্যাট আবাসিক সুন্দর পরিচ্ছন্ন বাসস্থান অথবা জমি কিনলো ব্যবসা করার জন্যে কিনে আর বিক্রি করে কিনে আর বিক্রি করে যদি তার বাণিজ্য হয় ব্যবসা হয় তাহলে বছর আনতে সে তার কতটুকু মূলধন রয়েছে তাকে হিসাব কষে তার নিশ্চিত পাওনা কদ্দুর রয়েছে তা হিসাব করে তার হাতে কতটা লিকুইডিটি রয়েছে তা হিসাব কষে দেনা তার মানুষের পাওনা এবং অনিশ্চিত ঋণ বাদ দিয়ে এদের পর দিতে হবে হতে পারে আল্লাহর কোনো বান্দাবান্দি এমন হতে পারেন জাকাত তার উপর ফরজ হয়েছে কিন্তু অতিতে আদায় করেননি অথবা রমজান মুবারকের রব্বুল আলমিনের ইবাদতের উৎসাহ আর উদ্দীপনায় আল্লাহর গুলাম হওয়ার প্রতিযোগিতায় অগ্রগণ্য তার বাস্তবতায় চেতনা এসেছে অতীতের জাকাত দেননি বন্ধু তাহলে আল্লাহর অস্তে অতীতের জাকাতটা হিসাব কষে আদায় করে দেবেন হ্যাঁ বন্ধুগণ ঠিক এরপরে জাকাত ফরজ হয় আরজ একটি বিষয়ের উপরে তা আমরা আলোচনা করতে চাই আর তা হল গবাদি পশুর উপরে আমরা এতক্ষণ ভেঙ্গে ভেঙ্গে স্থাবর অস্থাবর সম্পদ আর সহায় এর বিভিন্ন ভাগ বিষয়ের উপরে জাকাত ফরজ হয়ে বললাম এবার জাকাত ফরজ হয় কোরআন এবং সন্ন্যায় আল্লাহ এবং তার রসুল ফরজ করেছেন গবাদি পশুর উপরে এবং গবাদি পশু হতে পারে উঠ হতে পারে গরু হতে পারে ছাগল বা ভেড়া গবাদি পশুর উপর জাকাত আদায় করার আগে আমাদেরকে জানতে হবে তিনটি বাস্তবতা রয়েছে গবাদি পশুর এক নম্বর কোনো ব্যক্তি গরু ছাগল উট ভেড়া নিজের ব্যবহারের জন্যে নিজের খরচের লালন পালন করে নিজের ব্যবহারের জন্যে নিজে খাওয়ার জন্যে নিজের টাকা পয়সা দিয়ে ঘাস পানি খাওয়াই নিজের লালন পালন করে এদের সংখ্যা যতটাই হোক এর উপর জাকাত নাই নিজে গুস্ত খাওয়ার জন্যে দুধ খাওয়ার জন্য অথবা নিজের ব্যবহারের জন্যে নিজের টাকায় খরচ করে গরু ভেড়া ছাগল উট যা লালন পালন করবে তার উপর জাকাত নাই দুই নম্বর হল ব্যক্তি গরু ছাগল উট ভেড়া চাষাবাদের জন্যে হাল চাষের কাজে ব্যবহারের জন্যে নিজে খরচ দিয়ে টানা পানি ঘাস খড় দিয়ে লালন পালন করতে পারে চাষাবাদের জন্যে চাষাবাদের প্রয়োজনে তার গরু ছাগল উট ভেড়া এর সংখ্যা যতটাই হোক তার উপর জাকাত নাই চাষাবাদের জন্য ব্যবহারের জন্য গুস্ত খাওয়ার জন্য হয়তো ব্যক্তি তার খামার নাই আবাদি জমির খামার নাই কিন্তু এমনি গরু ছাগল ভেড়া পালে নিজের টাকা পয়সা দিয়ে লোকজন রেখে খড় পানি চিটা ভুষি খাওয়াই সংখ্যা যতই হোক তার উপর জাকাত নেই দুই নম্বর চাষাবাদের জন্য যদি ব্যবহার করে তার উপর জাকাত না তিন নম্বর আরেকটি অবস্থা হতে পারে যে ব্যক্তি গরু ছাগল ভেড়া উঠ লালন পালন করছে দুধ বিক্রির জন্যে এবং বংশ বিস্তার করানোর জন্যে এবং নিজে টাকা দিয়ে তা খাওয়াচ্ছে লালন পালন করছে তাহলে এই যে গরু ছাগল ভেড়া উঠ তাদের সংখ্যা যতই হোক এর যে ইনকাম হবে এর যে আয় হবে এর আয় বা ইনকামের উপরে বারো মাস অন্তর অর্থাৎ হিজরি একশন অন্তর আয় খরচ বাদ দিয়ে জাকাত এর নেশাবের পরিমাণের ভিতরে পড়লে তার উপর জাকাত দিতে হবে বন্ধুকান আমরা এই প্রসঙ্গ আরো খুলে খুলে আলোচনা করব তবে একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশা আল্লাহ মাস ইফতার তারা ইতঈুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলিম ব্যক্তির দোষ গোপন রাখবে আল্লাহ কেয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন সহি মুসলিম চতুর্থ খণ্ড হাতের সংখ্যা ছ পূর্ণাঙ্গ জীবন বিধান এক চিরন্তন মজেজা আমি মতিউর রহমান দেখুন হেদায়তের অনুষ্ঠান কোরআনের আলো আল্লা পক্ষ থেকে কি কি আছে নাজিল করার উদ্দেশ্য জানার জন্য দেখুন বন্ধুগান ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ সুন্দর আবাসিক রুম বা ফ্ল্যাট এবং ঠিক এমনি জমি বা ফ্লট নিতে পারেন ভাড়া দেবেন এই জন্য। একাধিক নিলেন আর ভাড়া দিচ্ছেন তাহলে ব্যক্তি যত টাকায় কিনলেন ফ্লট বা ফ্ল্যাট তার উপরে জাকাত হবে না জাকাত হবে তার যে ভাড়ার আয় হচ্ছে আয়ের যে টাকা তার কাছে আসছে এই আয় থেকে উপার্জন থেকে খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত হিসেবে যা বারো মাস পর্যন্ত তার হাতে থাকবে তার ৪০ ভাগের এক ভাগ বার্সেন্ট হিসেবে বন্ধু বলতে চাই। হতে পারে আল্লাহর কোনো বান্দাবান্দি এমন হতে পারেন জাকাত তার উপর ফরজ হয়েছে কিন্তু অতিতে আদায় করেননি অথবা রমজানকের রব্বুল আলমিনের ইবাদতের উৎসাহ আর উদ্দীপনায় আল্লাহর গুলাম হওয়ার প্রতিযোগিতায় অগ্রগণ্য তার বাস্তবতায় চেতনা এসেছে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 ওর আন এবং সন্ন্যায় আল্লাহ এবং তার রসুল ফরজ করেছেন গবাদি পশুর উপরে এবং গবাদি পশু হতে পারে উট হতে পারে গরু হতে পারে ছাগল বা ভেড়া গবাদি পশুর উপর জাকাত আদায় করার আগে আমাদেরকে জানতে হবে তিনটি বাস্তবতা রয়েছে গবাদি পশুর এক নাম্বার কোনো ব্যক্তি গরু ছাগল উট ভেড়া নিজের ব্যবহারের জন্যে নিজের খরচে লালন পালন করে নিজের ব্যবহারের জন্যে নিজে খাওয়ার জন্যে নিজের টাকা পয়সা দিয়ে খাস, পানি খাওয়াই নিজে লালন পালন করে এদের সংখ্যা যতটাই হোক এর উপর জাকাত নাই নিজে গুস্ত খাওয়ার জন্যে দুধ খাওয়ার জন্য অথবা নিজের ব্যবহারের জন্য নিজের টাকায় খরচ করে গরু ভেড়া ছাগল উট যা লালন পালন করবে তার উপর জাকাত নাই দুই নম্বর হলো ব্যক্তি গরু ছাগল উঠ ভেড়া চাষাবাদের জন্যে হাল চাষের কাজে ব্যবহারের জন্যে নিজে খরচ দিয়ে দানা পানি ঘাস খড় দিয়ে লালন পালন করতে পারে চাষাবাদের জন্যে চাষাবাদের প্রয়োজনে তার গরু ছাগল উট ভেড়া এর সংখ্যা যতটাই হোক তার উপরে জাকাত নাই চাষাবাদের জন্যে দুই নাম্বার প্রথম হলো নিজের ব্যবহারের জন্য গুস্ত খাওয়ার জন্যে হয়তো ব্যক্তি তার খামার নাই আবাদি জমির খামার নাই কিন্তু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 তাহলে এই যে গরু ছাগল ভেড়া উট তাদের সংখ্যা যতই হোক এর যে ইনকাম হবে এর যে আয় হবে এর আয় বা ইনকামের উপরে বারো মাস অন্তর অর্থাৎ হিজরি একশন অন্তর আয়কে খরচ বাদ দিয়ে জাকাত এর নেশাবের পরিমাণের ভিতরে পড়লে তার উপর জাকাত দিতে হবে তবে সর্বশেষ একটি বিষয় হল যা ব্যক্তি বাণিজ্যের জন্যে গরু ছাগল উট ভেড়া রেখেছে গরু বিক্রি করবে ভেড়া বিক্রি করবে ছাগল বিক্রি করবে বংশ বিস্তারও করাবে আর বিশাল চারণ ভূমিতে লালন পালন করছে রব্বুল আলমিনের দেয় বিশাল ভূমিতে চারণ ভূমিতে তাহলে এর উপর জাকাত প্রতিষ্ঠিত হবে আর তা তাহলে এই যে উট উট এর উপরে জাকাত হবে এক থেকে চারটি পর্যন্ত যদি উট কারো থাকে তাহলে এর উপরে জাকাত নাই পাশ থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত এর মাঝখানে যে কয়টা উটই হোক তাহলে প্রতি পাঁচটি উটের জন্যে একটি করে ছাগল দিতে হবে পাঁচ থেকে নিয়ে ২৪টি উট তার আছে এর মধ্যে প্রতি পাঁচটি প্রতি পাঁচটির জন্যে একটি করে ছাগল একটি করে ছাগল দিতে হবে তারপর ২৫ থেকে ৩৫টি উটের জন্যে এক বছরের একটি স্ত্রী উটের বাচ্চা জাকাত দিতে হবে তারপর ছয়ত্রিশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ এর মধ্যে যদি উটের সংখ্যা হয় সয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটি উট তাহলে এই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশটি উটের জন্যে দুই বছরের একটি স্ত্রী উটের বাচ্চা জাকাত দিতে হবে তারপর ফোরটি বা সিসল্লিশ থেকে নিয়ে ষাট এর মধ্যে যদি হয় উটের সংখ্যা তাহলে তিন বছরের একটি স্ত্রী উঠ জাকাত হিসেবে দিতে হবে তারপর একষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে যদি হয় উট তাহলে একষট্টি থেকে পঁচাত্তরটি উটের জন্যে চার বছরের একটি স্ত্রী উটের বাচ্চা জাকাত দিতে হবে তারপর ছিয়াত্তর থেকে নিয়ে নব্বই নব্বইটি উটের জন্যে দুই বছরের দুইটি স্ত্রী উটের বাচ্চা জাকাত দিতে হবে এক নব্বই থেকে নিয়ে একশো বিশের মধ্যে যদি উট হয় তাহলে তিন বছরের দুইটি স্ত্রী উঠের বাচ্চা জাকাত দিতে হবে আর একশো বিশের চেয়ে বেশি হলে প্রতি চল্লিশটিতে একশো বিশের চেয়ে বেশি উটের সংখ্যা তাহলে প্রতি ৪০ চল্লিশটার জন্যে দু বছরের একটি উট এবং প্রতি পঞ্চাশটিতে প্রতি পঞ্চাশটি উটের জন্যে তিন বছরের একটি উট জাকাত হিসেবে আদায় করতে হবে এরপর বন্ধু গরুর জাকাত দিতে গিয়ে গরু ত্রিশের কম যদি হয় গরুর সংখ্যা তেলে জাকাত দিতে হবে ত্রিশ পূর্ণ হলে তাতে এক বছরের একটি বাছুর জাকাত দিতে হবে ত্রিশ পূর্ণ হলে এক বছরের একটি বাছুর জাকাত হিসেবে দিতে হবে চল্লিশ পূর্ণ হলে দুই বছরের একটি বাছুর দিতে হবে ঠিক এমনি প্রতি ত্রিশটির জন্যে এক বছরের একটি বাচ্চা অথবা প্রতি ৪০টির জন্যে দুই বছরের একটি গরুর বাচ্চা জাকাত হিসেবে দিতে হবে ষাটের চেয়ে বেশি যদি হয় তাহলে প্রতি ত্রিশে একটি করে গরুর বাছুর এবং প্রতি চল্লিশে দুই বছরের একটি করে গরুর বাচ্চা জাকাত হিসেবে দিতে হবে এবার আসেন ছাগল বা ভেড়া ছাগল বা ভেড়া চল্লিশটির কম যদি হয় তাহলে তার উপর জাকাত নাই চল্লিশটির কম ছাগল বা ভেড়া যদি হয় তার উপরে জাকাত নাই যদি চল্লিশ পূর্ণ হয় তো তার চল্লিশ থেকে নি একশো এর মধ্যে যদি ছাগলের সংখ্যা হয় তাহলে ৪০ থেকে নি একশো এর মধ্যে সংখ্যাগত হলে ছাগল বা ভেড়া চল্লিশ থেকে নিয়ে একশো পর্যন্ত তাহলে একটি ছাগল দিতে হবে আর একশো থেকে নিয়ে দুইশয়ের মধ্যে হলে দুইটি ছাগল দিতে হবে তিনশো থেকে বেশি হলে প্রতিশতে একটি করে ছাগল দিতে হবে নেশাব থেকে কম হওয়া সত্ত্বেও যদি গরু বা ছাগল বা ভেরার কেউ জাকাত দিতে চান তাহলে আদায় করতে পারেন ইসলাম এই ক্ষেত্রে দেয়াটাকে অগ্রগণ্য প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া হিসেবে ভালো এবং কল্যাণের লক্ষণ হিসেবে দেখে বন্ধু ঠিক গরু ছাগল ভেড়া এর উপর যে জাকাত এই জাকাত আদায় করতে গিয়ে কোনো শৈতুল্য প্রদর্শন করা যাবে না সিদ্ধিকার দিয়া তাল আনহর খেলাফতের সময়ে অর্থাৎ রসুল ইন্তেকালের পর পর একদল বিভ্রান্ত মানুষেরা জাকাত তার মানে কষ্টার্জিত সম্পদ মিস্কিনদেরকে দিয়ে দেওয়ার মতো এই কঠিন ইবাদত করতে অস্বীকার করে মসলুক জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন বললেন তার ঐতিহাসিক ভাষণ জাকাত অস্বীকার করা তো দূরের কথা যদি কেউ রসুল আসমের জীবদ জাকাত দিতে গিয়ে জাকাতের উঠ বেঁদে দিত যে রশি ওই রশিটা দিতে অস্বীকার করে তাহলে জেনারা কচিত আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই হবে করেছেন রসুল্লাহ দরিদ্র বন্টন করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাহাবাইক রাম তা করেছেন আল্লাহ জাকাত আদায়ের কারণে সম্পদ বৃদ্ধি করে দেন কেউ যদি মনে না করতে পারে যে আমি দিলাম কমে গেল বন্ধু রব্বুল আলমিনের দেয়া সম্পদ যদি রব্বুল আলমিনের নির্দেশে ব্যয় না করি তিনি নিয়ে যেতে পারে। হারিয়ে যান আর হারিয়ে গেলে হায় আফসুস করে কাজ হবে না বরং দাঁত থাকতে দাতের মর্যাদা বুঝতে হবে সম্পদ থাকতে জাকাত আদায় করতে হবে কোনো ব্যক্তি যদি সম্পদশালী জাকাত তার উপরে ফরজ আদায় করলো না পরে দরিদ্র হয়ে গেল কিন্তু ওই সম্পদ থাকা অবস্থায় যে জাকাত তার উপরে ফরজ হয়েছিল আদায় না করার কারণে পাপিষ্ট হয়ে থাকতে হবে কারণ নামাজ যেমন ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় আদায় করতে করতে হয়। হয়। এক পূর্ণ হওয়ার সাথে তবে হা অ্যাডভান্স আদায় করা যায় অগ্রিম আদায় করা যায় বলে বাকি রাখা যায় না বন্ধুগণ শুন না আমরা সবাই মিলে জাকাতকে প্রতিষ্ঠা করতে শিখি কারণ নব্বুল আলমী কোরআন আলী কারিমে কায়েমের সাথে জাকাত আদায়কে একত্রিত করে বলেছেন সকলকে যেমন নামাজ কায়েম করতে আদেশ করেছেন ঠিক এমনি জাকাত ফরজ হওয়ার সাথে সাথে জাকাত আদায় করার তৌফিক দিয়ে ধন্য করুন ও সালামালাইকুম ওরা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 শুধু একটি রাস্তা যে রাস্তা মোহান আল্লাহ কে পছন্দরুদ্দু জান্ন যার উপর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 আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাতে সে বিস টিভি বাংলায়